আর সকাল এগারোটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায় মানবতা সমাধান আলা, আহ দেয় আল্লাহ আল্লাহ রেয় আল্লাহ محمدن رسول الله محمدن رسول الله ارجو رضاك يا السلام عليكم ورحمه الله وبركاته الحمد आजकल ए आयोजन जो विषयटी अपन सामने उपस्थापन करते चाची ता हल शिल्कर दृश्यपट समूह मजा हिरो शेर को शक्षित होकर प्राज आलोचकमंडल के जान चेष्ट करी आजकल यही मनज्ञ आलोचन अंश ग्रहण करार्जन যারা এসেছেন আমাদের সম্প্রচার পক্ষে তাদের পরিচয় করিয়ে দিই প্রথমেই এসেছেন শেখ আব্দুফ আসসালামু আলাইকুম আহমতুল যে প্রেট সমূহ দৃশ্যপট অসংখ্য একেবারে ঘর থেকে শুরু করে বাহির ব্যক্তি জীবন পারিবারিক জীবন এমনকি অত্যন্ত ভয়াবহ একটি বিধ্বংসী জীবাণু সেটা থেকে আমার নিজেকে আমার পরিবারকে এবং আমার সমাজকে রক্ষা করতে হবে একটি শির্ক আমাদের সমাজে বা ব্যক্তিগত আলাপ আলোচনায় আমরা সবসময় বলে থাকি যে আল্লাহ চাইলে হবে আর আপনি চাইলে হবে আল্লাহ ওয়াশা আফুলান এটাও কিন্তু ভয়াবহ একটি শির্ক বা উপরে আল্লাহ নিচে আপনি আছেন আল্লাহ চাইলে হবে আর আপনি চাইলে হবে এই জাতীয় কথা বলা অথবা এরকম বলা যে অমুক যদি আজকে না হতো তাহলে আমার এই কাজটি হতো না যেমন আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে যেটা আল্লাহ চেয়েছেন তারপরে তিনি যদি চেষ্টা করেন তাহলে এই কাজটি হতে পারে আবার এরকম আমরা বলি যে আজকের ডাক্তার যদি না হতো আমি মারা যেতাম এবং মৃত্যু দিতে পারে না কাজে এই অবস্থায় এই জাতীয় কথাগুলো আমাদেরকে সিরিকের দিকে নিয়ে যায় আর এই সিরিক আমাদের ইমানকে ধ্বংস করে এই ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে সুন্দর বলছিলেন এর ব্যাপক প্রচার প্রসার দেখা যায় এবং ওটার কোনো শেষ নেই সবচেয়ে দুঃখজনক ঘটনা হল যে এই শির্কের কিন্তু প্রোডাকশন হচ্ছে চাষ করা হচ্ছে আমাদের মতেন যে জনগণ আল্লাহ বড় কথা তার একটা গুরুত্বপূর্ণ এবাদত মুখ্য এবাদত সেজদা আলেম আপনারা করুন এখানে বাস্তবতা এটা করতে হবে আর এক শ্রেণীর আলেম বলতেছে না এগুলো করা যাবে না এই কারণে বলছি যে কিভাবে দেখুন তাহলে সে মাজারে কবরে দরগাতে অনেক সময় সেজদার পরিবেশ তৈরি করে দিয়ে আবার বলতে সেজদার দেওয়ার নিষেধ নিষেধেধ আর এক দেখা যায় আমরা অনেক কি জিজ্ঞেস করি যে আপনি এই তাবিজ কোথায় পেয়েছেন বলছি হুজুর দিয়েছে মসজিদের ইমাম সাহেব দিয়েছেন কুয়েতে একবার গেলাম তো ওখানে এক ইমাম সাহেবের বাড়িতে বাঙালি মহিলা তার বাসায় তাবিজ পাওয়া গেলো ওরা খাওয়া দাওয়া সব হারাম বাড়ির এই তাবিজ কিভাবে সরাবে তারপরে তাদের খাওয়া দাওয়া যেহেতু বাংলাদেশ থেকে বিদেশে আসতেছি বিপদ আপদের ব্যাপার আছে আমার মসজিদের ইমাম সাহেব তাবিজটা দিয়ে দিয়েছে যে তুমি বিদেশে যাইতেছো কেউ নাই আত্মীয় কি হবে। চিনবো যাদের কাছ থেকে তারা যদি প্রচার প্রসার আসলে আপনার কথা একটা মনে হলো বাস্তব একটা জিনিসব নয় কিন্তু এত জঘন্যতম আমরা সবাই জানি যে আশ্রয় চাইতে হয় আল্লাহ কাছে তার নামেই কেউ কখনো এবং সবাই একজন সাধারণ ফেরাউনের কাছে আশ্রয় মানে হলো তার ইমানটাকে হারিয়ে ফেলা কিন্তু একজন আমাদের সুপ্রসিদ্ধ নাম বলছি না হকানি আলেম তিনি একটা বই লিখেছেন অনেকেই বলে থাকে হকানি আলিম জি বইটা বাজারে সুপ্রসিদ্ধ বই এবং খুব সুপ্রসিদ্ধ ব্যক্তিও তিনি একজন পীর তো সাহেবের মানুষও পীরকে দুই ভাগ করে থাকে একটা হলো ভণ্ড পীর একটা হলো সেই হকানি পীর সাহেবের তাবিজের কিতাব তাবিজটা সব কিছু আমার জানা আছে বইটা আমার কাছে সংরক্ষিত তিনি লিখেছেন রাত্রে ঘুমে কোনো যদি ভয়ঙ্কর স্বপ্ন দেখে বা ইত্যাদি সেগুলি থেকে কিভাবে তিনি বাঁচবেন বা মুক্তি পাচ্ছেন জি সেই তাবিজটা কি আশ্চর্য হবেন দেখুন একটা ঘর চিত্র তৈরি করেছে বারোটা বারোটা ঘর দিয়ে একটা সেখানে চারটা নাম বারোবার লিখেছেন এইটা লেখে এইভাবে তাবিজ বানিয়ে সেটা গলায় ব্যবহার করতে হবে তাহলে এই সমস্যা থেকে মুক্তি লাভ করব চারটা নাম কি চারটে নাম প্রথম নাম হলো ইবলিশ দ্বিতীয় হলো ফেরাউন তৃতীয় হলো হামান চতুর্থ রাম আবার একজন আলিম সাহেব তিনি তৈরি করেন রহস্য কোন প্রতি সাধারণ জনগণ যাবে হক্কানি আলেম যিনি তার কাছে গিয়ে যদি যেগুলো দেখতে পাচ্ছি বা অনেকে অনেকটা আমরা জানি বা জানি না তার স্পষ্টতা পড়তে বলতে গিয়ে আমরা বলতে চাচ্ছি একটা যে আমির জোহান বলেন আতা রাহাতুন এলানব সাল্লাম দশ জনের একটি দল আল্লাহরের নিকটে আসলো রাসুল্লাহ আতান ও তাদের নয় জনের সাথে বায়াত করলেন এবং একজনকে ছেড়ে দিলেন ফাকালু তখন বাকি সাহাবিগুন বললেন যে বা আতা আতান ও তারাক্তা আপনি নয় জনের সাথে বায়াত করলেন আর একজনকে ছেড়ে দিলেন তখন আল্লাহ রসুল বললেন সেটা ছিড়ে ফেললো রসুলাম তখন আল্লাহ রসুল তার সাথে বায়াত করলেন এর পরের বাক্যে বললেন মান তামিমা ফাকাদ ফ কেউ যদি মাদুলি ঝুলাই বা কোন দোয়া কালাম দিয়ে লিখা হয়েছে এইরকম কোন অবকা যার নামিজার নাম মাদুলি সেটা এবং সে যত বড়ই আলিম লেখক না কেন বাইসাতের পাগড়ি মাথায় দিয়ে আল খাল্লা পরে যদি লিখেন আর সারা দেশের লোক যদি তাকে পীর বলে সম্মান দিয়ে থাকেন। আমরা যাচ্ছি এসে গেছি বিরতির পরে আবারও এই মনজ্ঞ আলোচনা আমরা ধারাবাহিক ভাবে আপনাদের সামনে উপস্থাপনের জন্য হাজির হব ইনশাআল্লাহ এই ছোট্ট বিরতি নিচ্ছি ততক্ষণে সাথেই থাকুন আসসালাম আলাইকুম আহামতুল্লাহ Allahu Ya Rabbi Ya Allah Assalamualaikum Amin Muhammad Badrud Dujan Adwi Aapnara Diction Peace TV Bangla Allahu Akbar Allah विषय गु आलोचित आन शुरो नाम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 জানতে বলে দেখুন আসসালাম আলাইকুম রাহমাত দর্শক শ্রোতা আমরা অত্যন্ত মনজ্ঞ আলোচনাটি শুনতে শুনতে বিরতিতে গিয়েছিলাম যারা সঙ্গে আছেন অনেক ধন্যবাদ আসুন আবার আমরা আলোচনার ধারাবাহিকতায় ফিরে যাই তাহলে তাবিজ আকারে তামিমা আকারে ঝুলান্ত থাকলে সেটা পরিত্য প্রত্যাখ্যাত সেটা শীতের অধিভুক্ত সুতরাং এর থেকে আমরা বেঁচে থাকব এটাই আমাদের প্রত্যাশা বলছিলাম যে আসলে এই যেটা অন্তর্ভুক্ত হলো এই যে তাবিজ যেহেতু সে অমুসলিম তাবিজ গায়ে দিয়ে আসতেছে আর এটা কত বড় অন্যায় যে অন্যায় মনে করলেন যে এর গায়ে যতক্ষণ পর্যন্ত তাবিজ আছে একে ইসলাম ধর্মে নেওয়া যাবে না ইসলাম ধর্মে নেওয়া যাবে গুরুতর অপরাধ আর একটা বিষয় হলো আমাদের সমাজে যে এই যে কথাগুলো আসলো যে কোরআন দিয়ে দেয় কয়েকটা যুক্তি আসলে তাবিজের পক্ষে নির্ভরযোগ্য গ্রহণযোগ্য কোন দলিল কোরআন থেকে নাই তারা খোড়া যুক্তি দিয়ে থাকে সেই যুক্তিগুলো যে কত অপরাধমূলক যুক্তি সেটা একটু আমাদের জানা দরকার বিশেষভাবে জনসাধারণ জানলে তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন যে আর নেওয়া যাবেন আর যাওয়া যাবেন আমাদের যেমন ধরেন আল্লাহ রসুল যেখানে বললেন যে তামিমা তাবিজ হলো শির্ক যে কোরআন কিন্তু আমাদেরকে সিরকের পরিচয় করিয়েছে শির্ক যে মহানন্যায় এটা কোরআনের বার্তা যেখানে কোরআন আসলো শির্ক অপনোদন উৎখাত করার জন্য সেই মধ্যে ঢুকিয়ে দিল এখন বলছে এটা কোরআনের সাথে বেয়াদবি সবাই জানি যে কোরআন নিয়ে কোথাও যাওয়া যায় না পেশাব পায়খানা অপবিত্র জায়গায় এটা যেন কোরআন নিয়ে যাওয়ার একটা নিরাপদ ব্যবস্থা করে দেওয়া যাতে কখনো সন্দেহ না করে তার ভিতরে ঝুঁকে যাওয়ার কারণ হলো বলে যে কত চিকিৎসায় টাকা পয়সা ব্যয় করলাম বিদেশ গেলাম বিশেষজ্ঞ দেখাইলাম ভালো হলো না তাবিজে ভালো হয়েছে আল্লাহর কালামের উপরে এই যে একটা যুক্তি আসলে এই যুক্তিটা কিন্তু অত্যন্ত অপরাধমূলক আর একটা যুক্তি কিভাবে যে আসলে তো ইসলামে হালাল হারামের মাপকাঠি উপকার আর অপকার দিয়ে না ইসলাম যেটাকে হারাম বলে দিয়েছে আমি তার না এখন যদি আমি বলি যে এতে উপকার হইলে তাই এখন যায় তাহলে তো আল্লাহ জুয়া সম্পর্কে স্বাস্থ্য ভালো হয় জুয়া খেললে টাকা জিতলে বাড়ি গাড়ি হয় এটা হালাল হওয়ার কথা এমনকি আমরা যেটা সবাই একমত জিনা হারাম আসলে তো জিনার মাধ্যমে সন্তান হয় এই তাবিজকে চালাইতে চান তাদেরকে আল্লাহকে ভয় করার জন্য উপদেশ দিচ্ছি এবং এটা থেকে বলছে। তাবিজ তোমার একটা সামাজিক মুসলিম সমাজে যেটাকে এবং এত খারাপ জিনিসের মধ্যে সেটা এইভাবে আসছে কারণ আল্লাহ নবী তো কাউকে তাবিজ দেননি এবং আল্লাহ নবীর ঘরের বাইরে কোনো লম্বা লাইন আমরা কোনো হাদিস থেকে প্রমাণিত নেই যে তাবিজের জন্য লাইন ধরেছে যেমন আজকে সমাজে বিভিন্ন জায়গায় লাইন ধরে মানুষ তাবিজ নেওয়ার জন্য উপকার অপকারের জন্য এই ক্ষেত্রে সমাজে আসছে বলেছেন সকালে আল্লাহর ইমানের জন্য আল্লাহ অন্য কারো কাছে চেয় না কিন্তু যখন নন আরব যারা আছে অন তারা ইসলাম কবুল করতে লাগলো তারা কোন আলেমের কাছে গিয়ে বলল যে আমার তো এই অসুবিধা আমাকে কিছু বলেন আলিম বলেছেন এই মূর্খ শুরু করেছে কোন আলিম কিবা কোন যারা আল্লাহ এবং তারা ভালোবাসে যখন দেখা গেল যে মানুষের মধ্যে এটা জনপ্রিয়তা হলো তখন তারা সেটাকে কোনো ভাবে বৈধ করার চেষ্টা করেছে যেমন শেখ বলেছেন সুপ্রিয় দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই এই ভয়াবহ ইসলাম এবং ইমান বিধ্বংসী বিষয়টি থেকে অত্যন্ত সতর্কভাবে আমরা ফিরে আসার চেষ্টা করি জিশাক মাদানী আপনি আরো কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে আমাদের সমাজে অনেক বহু ধরনের রয়েছে। যেগুলি চিন্তা আছে তো না মানুষের কথাবার্তার মাঝেও যেমন আজকে আমরা সকলে জানি যে মুসলিম সমাজ তারা কখনো লক্ষ্মী পূজা করে না না লক্ষ্মী পূজা করে হিন্দু সমাজ কিন্তু দেখা যায় যে বিশেষ করে গ্রামগঞ্জে এই চর্চাগুলি রয়েছে মাবন্দের কাছে তারা কিন্তু লক্ষ্মীকে খুব ভালোবাসে তারা কেমনে ভালোবাসে তারা অনেক সময় বিভিন্ন করেন থেকে বের হয়ে যাবে তাই এই কাজটা করা বাদ দিই যে বিশেষ করে যেমন অমুক দিন যদি বাঁশ কাটা হয় তাহলে লক্ষ্মী হারিয়ে যাবে অমুক দিন যদি মাগরীবের পরে যদি কাউকে কিছু ধার দেওয়া হয় তাহলে লক্ষ্মী চলে যাবে অনেক দোকানদার আছে অজ্ঞতার কারণে আমাদের মাঝেও প্রবেশ করেছে এই জন্যই কবি নজরুল ওদের যেমন রামনারায়ণ মোদের তেমন মানিক পীর ওদের চাউল কলার সাথে মিশিয়ে গিয়াছে মোদের অবস্থাগুলি এইরকমই তা আমাদের অবশ্যই প্রতিটি মৌমিন মুসলিমকে এইগুলি বিষয়ের ক্ষেত্রে আল্লাহ আল্লা সুহানা পাতালার প্রতি পূর্ণ আস্থা রেখে সচেতন হওয়া উচিত আর একটা বিষয় খুব দুঃখের সাথে সবার দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে তাবিজের বিষয়টা বলা হলো আজকাল আমাদের সমাজে দেখা যাবে যে অনেক কোরআনের ভিতরে তাবিজের সব যখন দেখতে পাচ্ছে তখন তারা বলছে যে কোরআনে না থাকলে এইভাবে কি করে আসু এই যে দেখছি আমি এই যে কোরআনে আছে এই দেখুন এই এইভাবে নকশা বের করে দিচ্ছে সম্মানিত শ্রোতা দর্শক এই প্রেক্ষাপটে যে আমরা এই যে নকশাগুলো কোরআনের মধ্যে দেওয়া হয়েছে অতএব যারা এই নকশাগুলো ছিঁড়ে ফেলবেন তারা কিন্তু কোরআনের ইজত রক্ষায় ভূমিকা রাখলেন কোরআনের একটা নকশা হচ্ছে যে সাতশো ছিয়াশি সমান মানুষ নিচে কত কত কমে গেলে এই পদক্ষেপ করতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে কোরআন মাজিদ পড়লে অক্ষর প্রতি দশ নিকি হয় তাহলে কি একজন মানুষ সাতশো ছিয়াশি লিখলে রহমান যতটি অক্ষর আছে সব হবে আমাদের জন্য এক প্রকার করি প্রথমত আমরা जरा प्रे आस कुरान छपा तर अनुरोध नेहहाायत अन्या हन साथी तर सहयोगता करार्जन अनुरोध करा मुस्लिम भाई बोन ता अपारा तीव्र प्रतिबाद करें आपनी ये विश्वास कर जे नीन जो सात छियाम बीसमिल्ला তেমনি করন মাজিদের উপরে যত নকশা আছে গোটা করন মাজিদের নকশা এইভাবে করা হয়েছে তাহলে এটা কত বড় অন্যায় এই অন্যায়কে একটা বড় ধরনের অন্যায় মনে করে আপনাদের পদক্ষেপ আমরা আন্তরিকভাবে কামনা করছি যে কোন মূল্যে এই নেহায়াত অন্যায়কে ঠেকাতেই হবে আপনারা প্রাণপণে চেষ্টা করুন আল্লাহ কবুল করুক আমি কোথায় পাচ্ছি এই সাতশো ছিয়াশির ভিতরে বাবা সুতরাং সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের কাছে আবার উপসংহরে এসে আমরা অনুরোধের সুরেই আবেদন করব আসুন এ ধরনের বিকৃতি এ ধরনের শিল্প যে কোরআনই শির্কের ভয়াবহ পরিণতির কথা ঘোষণা করলো সেই কোরআনকেই আজকে আমরা শির্কের মোড়কে মুড়ে দিচ্ছি তাহলে কত বড় জুলমবাজ আমরা আজকে হয়ে গেছি আসুন যে ব্যক্তি সমাজের যে পরিসর থেকেই আজকে এগুলা করুক না কেন আমরা তাদেরকে নিরস্ত করার চেষ্টা করি এবং নিজেরা এই শির্কের করাল কষাঘাত থেকে বেঁচে থাকতে সচেষ্ট হই তবে মুক্তির হকদার হবো ইনশাআল্লাহ আমাদেরকে الله يا ربي يا الله لا, الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله محمد رسول الله أرجو رضاك يا الله أنت الرحيم يا الله هبني عطاك يا الله أنت الكريم الله ومنك العطاء يا الله أنت العظيم يا الله فيك الرجل সেই তো একজন আদর্শ মুসলিম পরায়ন হয়ে অনুগত করল তাই আমাকে আপনাকে হতে হবে আল্লাহর জন্য অনুগত হতে হবে একজন প্রাকৃতিক মুসলিম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 और चल পথে আসন গেড়েছে শয়তান সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহিদের